ইউনুস ইবনু জুবাই রহমাতুল্লা আলাহতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমরকে হাইজ অবস্থায় তালাক দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন ইবনু উমর ওদিলাহত আল্লাহ তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিলে উমর ওদিলাহত আল্লাহ নবী সাল্লা সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি স্ত্রীকে ফিরে নেয়ার জন্য তাকে নির্দেশ দেন এরপর বলেন ইদ্যতের সময় আসলে সে তালাক দিতে পারে রাবি বলেন আমি বললাম এ তালাক কি হিসাবে গণ্য করা হবে ইবনু উমর বলেন তবে কি মনে করছো যদি সে অক্ষম হয় বা বোকামি করে তাহলে দাইকে